যেখানে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শক কিন্তু আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাহরি রচিত এই ভাষ্যটির একটি অংশ নিয়ে যেখানে আমরা আখের তরফে আলোচনা করেছি ইমাম বিলিয়াম আলোচনা এসে ঠেকেছে এবং জাহান্নাম দুইটাই সৃষ্ট জিনিস আবাদানী কখনো এগুলো নিঃশেষ হয়ে যাবে না ولا تبيدان وانشئ سيجابنا دংশ فإن الله تعالى خلق الجنة والنار قبل الخلق কারণ الله তাআলা মানুষ সৃষ্টির আগেই জান্নাত এবং জাহান্নাম তিনি সৃষ্টি وخلق لهما اهلا এবং এই দুটিতে কারা যাবে তাও তিনি নির্ধারণ করে فمن شاء منهم يلجن الجنه فضلا منه তিনি যার জন্য تار دويا تنى تاك جاننات ديبن تار اتر اكتو دويا کرتنى تاك جاننات ربسته کربن ومن شاء منهم الى النار عادلا منه ار تادر مده جاكتنى چایبن ارتا تا سشتر مده دار جاكتنى چایبن جهنم ديبن عادلا منه جا تار انسافر دابي شتا ونشارتنى جهنم ديبن ارتا تار انسافر ایک از وكل يعمل لما قد فرغ له ওয়া সরঈলে কালাহু প্রত্যেকেই এমন কাজটি করে যে কাজটি করা হবে বলে আগে থেকেই নির্ধারিত এবং প্রত্যেকে সামা খুল এ কালাহু সেদিকে যাবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে জাহ্নাত বা জাহান্নাম যেই কাজের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে সেদিকে সে বা যাবে ওয়াল খাই শরু মোকদ্দারা নি আল আলিবাদ আর भलो मंदी जिनसे तकदिर हिसाब से लिखित हो बंदार्पति फैकरा फरा जे फेरा इमाम पुरुषागर के जान एक लोटर भेतरे प्रवेश करिए आलोचना कर को कर् इनशाल्ला प्रथम जो जिनटी बोलते चाची जहान नाम विषय आलोचना कर प्रथमे जान्न और जहान नाम विषय तब मध्य प्रथमे जहान्न विषय आलोचना कर जहां नाम आसले भीतिप्रद जगफर स्थायी भाव तैयारी और जरा आल्ला चले आल्लारियत जा, जा दिए नबीर मुखे विधि विधान दिए चले के जरा दूरे सर राखे निजी जीवने वास्तवयन करा तस्तिस्वरूप आल्ला निर्धारण कर जहां नाम के जहान्नाम आल्ला शत्रु সত্যি শাস্তি দেওয়ার জন্য নির্ধারণ করেছেন এবং এই জাহার নাম তিনি নির্ধারণ করেছেন অপরাধীদেরকে কয়েদখখানা হিসেবে আটকে রাখার জন্য এর মধ্যে যারা ইমানদার যারা সেখানে প্রবেশ করবে তারা সে কয়েদখখানা থেকে মুক্তি পাবে আর যারা কাফের মোনাফেক মুশরেক প্রবেশ করবে যদি চিরস্থায়ীভাবে তারা সেখানে থেকে যাবে এই জাহার নাম হচ্ছে সবচেয়ে বড় অপমান এবং সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ততা যার পরে আর কোনো অপমান নেই যার পরে আর কোনো ক্ষতিগ্রস্ততা নেই যেই ব্যক্তি যাহার নামে যাবে সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কোরআনকারিম আল্লাহ তালের জন্য বলেছেন যে দোয়া করে বলে ফেরস তারা ইমানদারদের জন্য দোয়া করে আর শেষে বলে এটা রব্বা না হ্যাঁ আমাদের রব ইন্না কেমন তুদ খেলি না রা ফাঁকা দখযাইতেও আপনি যাকে যাহার নামে প্রবেশ করিয়েছেন তাকে তো আপনি অপমান করেছেন আল্লাহ তারা কি না। যে তার রসুলের সাথে শত্রুতা পোষণ করবে বিরোধিতা করবে তার জন্য নির্ধারিত থাকবে জাহার নামের হচ্ছে মহা অপমানজন জাহার নামে যাবে সেটা হচ্ছে তার জন্য অপমানজন অবস্থা আবার আল্লাহ বলে খুসরান আলি কেহরানা ক্ষতিগ্রস্ত হবে যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে কেয়ামতের দিন এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লোক হিসেবে বিবেচিত হবে আল্লাহ আলি খুসরান মুবিন জেনে নাও নিঃসন্দেহে সাবধান হও এত সুস্পষ্ট ক্ষতিগ্রস্ততা কিভাবে তা এই জাহার নাম ক্ষতিগ্রস্ততা নয় চিন্তা করে দেখুন সেখানে থাকবে বিভিন্ন রকমের আজাব বিভিন্ন রকমের কষ্ট বিভিন্ন রকমের অপমান যা কলম লিখে শেষ করতে পারে না যত রকমের আজাব কল্পনা করা যায় সেখানে তাই হবে কিভাবে দুনিয়ার বুকে সে আল্লাহর বিধানকে পরিবর্তন করার চেষ্টা করেছে আল্লাহর বিধানের অবাধ্যতা প্রকাশ করেছে আল্লাহর বিরোধিতা নেমেছে শরীয়তের বিরোধিতা নেমেছে সেভাবে আল্লাহ তালা ঠিক জাজা ও ইফা আঁকা অনুরূপ শাস্তি তাকে জাহান্নামে প্রদান করবেন যে কথা আল্লাহ কোরআন বলে নিঃসন্দেহে জাহান্নাম হচ্ছে অত্যন্ত খারাপ অবস্থান খারাপ সামরিক স্থায়ী অবস্থান স্থল সেই জায়গা হচ্ছে জাহান্নাম সেই জাহান্নাম কি আল্লাহ তালা বলে দিয়ে আপ এই যা বললাম তা আর নিঃসন্দেহ জেনে রাখো যে যারা সীমা লঙ্ঘন করবে আল্লাহর বিধান মানবে না শরীয় মানবেনা কোরআন না। সেটা অনুসারে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে না তাদের জন্য থাকবে সবচেয়ে নিকৃষ্টতম প্রত্যাবর্তন স্তর সেটা কি পর রায়তা আল্লাহ তারা ব্যাখ্যা করে বলছেন জাহান্নামা সেটা হচ্ছে জাহান্নাম ইয়েসা তারা সেখানে দগ্ধ হবে পুড়বে পাবি ইসাল মিহাদ সুতরাং কতই না আদের অবস্থান অবস্থানসল কতই নাম নিকৃষ্ট হবে সেটা এর আয়াত থেকে বোঝা যাচ্ছে জাহান্নাম এবং জান্নাতের ব্যাপারে আমাদের কি বলেছেন আমাদের ইমাম তহাবি রহমতুল্লা সেটা আমরা একটু আগে আপনাদেরকে বলে পড়ে শুনিয়েছি সেখানে তিনি যা বুঝাতে চেয়েছেন তা হচ্ছে প্রথমে বলেছেন আল আলজান্নাতু ওয়ান্নারু মাতানি জান্নাত এবং জাহান্নাম দুইটাই সৃষ্ট জিনিস এই জায়গাটুকু প্রথম আলোচনা করব পরে ইনশাল্লাহ বাকি বিস্তারিত আলোচনা করব প্রথম যে জিনিসটি জানা দরকার সেটা হচ্ছে যে জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন এটা আগে থেকে সৃষ্ট এই নয় যে তিনি পরে সৃষ্টি করবেন পরবর্তীতে যে কোনো সময় সৃষ্টি করবেন এরকম নয় বরং কোরআন এবং সুন্নার নস দ্বারা সুস্পষ্টভাবে এসেছে যে জান্নাত এবং জাহান্নাম সৃষ্ট জিনিস এখনও সেটা সেটা আছে এবং সেটা থাকবে এটা কখনও ধ্বংস হয়ে যাবে না এইটাই ছিল আহলসুন জামাত আকিদা তারা সবসময় এই আকিদায় পোষণ করতে। জান্নাত এবং জাহান্নাম সব সময় থাকবে আছে এটাই হচ্ছে আহলসুন জামাত আকিদা এবং এর উপরেই ইমাম আবু হানিফা মা আলেক শাহি আহমদিব নাহাম্বল সহ আগের এবং পরের মহাদ্দ মোহাদ্দ মুস্তানফিন কুতুবুদ্দিন সবাই কিন্তু এই আকিদায় পোষণ করেছেন কিন্তু দেখা গেল ময়তাজারা যারা পরবর্তী সময়ে যারা নিজেদেরকে বিবেকবাদী বলে নিজেদের একটা গ্রুপ তৈরি করেছে তারা অনেক কিছুতেই তারা নিজেদের বিবেক খাটিয়েছে তারা এটাকে অস্বীকার করলো তারা বললো যে না যাহার নাম জান্নাত এবং যাহার নাম পরে তৈরি করা হবে এখন তৈরি করা নাই তারা এটা বলল। যারা তারা কেন বলল তারা দুই কারণে বলল এক নম্বর কারণ আছে তারা মনে করে থাকে যে আল্লাহতালা এটা কেন করবেন অর্থাৎ তারা আল্লাহ তালার কর্মকাণ্ডকে মানুষের কর্মকাণ্ড উদ্দেশ্যমূলক ভাবে নির্ধারণ করে যে কি উদ্দেশ্য করেছেন তাদের কথা হলো যদি সেটা তৈরি হয়ে থাকে এখন কেন যাচ্ছে না মানুষ সেটা পড়ে আছে কেন বেকার পড়ে আসে এই জাতীয় কথা তারা মনে করে থাকে যে আল্লাহ আল্লাহ কর্মকাণ্ড মানুষের কর্মকাণ্ড মতো হতে হবে এই জন্য তাদেরকে বলা হয় মুসাব্বাহাতফিল মুসাবাহাতুন ফিল আফল অর্থাৎ কর্মকাণ্ডের মধ্যে আল্লাহর কর্মকাণ্ডের সাথে মানুষের কর্মকাণ্ড তারা তসবি দিয়ে থাকে নিয়ম হচ্ছে তসবি জাহেজ নাই সেটা আল্লাহর সিফাতের মধ্যে যেমন অস্বীকার করেছে অন্যদিক থেকে আল্লাহ তালা আফলকে যে সমস্ত আফাল তাদের মাথায় ধরে না সেগুলি তারা মানুষের উপর কেয়াস করে সেগুলি তারা প্রথমে মানুষের সাথে সামঞ্জস্য বিধান করে সেগুলিকে তারা অস্বীকার করেছে এই দুইটা জিনিস তারা একত্রিত করেছে এরা মুসাবি হাফিল আফল কর্মকাণ্ডকে আল্লাহর কর্মকাণ্ডের মারাত অস্বীকার করেছে অর্থাৎ অর্থহীন করে অস্বীকার করে অর্থহীন এগুলি নাই এটা তারা এভাবে তারা আল্লাহ তালার বিধানকে আল্লাহ তালা আয়াতকে রসুল হাদিসকে তারা এভাবে নিজেদের গায়ের জোরে ঠেলে সেগুলি বন্ধ করে দিয়েছে সেগুলি বাস্তবায়ন এবং সেগুলির বিশ্বাস তারা স্থাপন করেনি এরাই এজন্য পরবর্তীতে তারা বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে তাদের মুসলিম বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে কখনো তারা বুদ্ধিজীবী হয় কখনো বিবেকবাদী হয় কখনো তারা বিভিন্ন রকমের ফেরকার ভিতরে ঢুকে বিভিন্নভাবে এমনকি আহলোসনুজামাতের মধ্যেও কখনো প্রবেশ করে তাদের মধ্যে থেকে কাউকে বিভ্রান্ত করার জন্য তারা উঠে পড়ে লেগে আছে। কিন্তু আসল আসলে আহলোসনুজ্জামাতের আকিদে হচ্ছে এটা যে আল্লাহ তালা তিনি কি করবেন সে এবারে আমাদের কোনো জবাবদিহি আমাদের কাছে জবাবদিহি করার কিছু নেই ফর আল উল্লিমা ইয়সা অনেকেই আল্লাহ তাল কর্মকাণ্ড নিয়ে বেশি প্রশ্ন করে সে বিভ্রান্ত হয়ে যায় কারণ তারা জানে না আল্লাহ তালার নাম শিফা তা ফাল নিয়ে প্রশ্ন করা প্রশ্ন করার অর্থে হচ্ছে ধরন বা বিভিন্ন জিনিস কেন কেন প্রশ্ন করার অর্থে হচ্ছে যে এটা বিভ্রান্তির মূল সূত্রপাত এখান থেকে সব কিছু সমস্ত বিভ্রান্তি এখান থেকে শুরু হয়ে যায় কেউ যদি বলে আল্লাহ তালা কেন আর উপর উঠলেন এর উত্তর আমাকে কোন দেওয়ার কারো দেয়ার কোন সুযোগ নেই তিনি যা ইচ্ছে তা করেন কেউ যদি বলে তিনি কেন আসমন জমিন সৃষ্টি করলেন সে উত্তর আমাদের দেওয়ার দরকার নেই আল্লাহ তালা তিনি যা করেছেন সেটা প্রশ্ন উত্তর আমরা দিতে বাধ্য নই কেউ যদি প্রশ্ন করেন যে আল্লাহ তালা কেন তিনি জান্নাত এবং জাহার্নাম এখন তৈরি করে রেখেছেন তার উত্তরও আমরা দিতে বাধ্য নই এবং তার উত্তরও আল্লাহ তালার পক্ষ থেকে এরকম উত্তর চাওয়াটা আদবের খেলাফন্দেহে আল্লাহ তালার কাছে এর প্রশ্ন করা যাবে না তিনি যা ইচ্ছে তা করতে পারেন সুতরাং এই জন্য এই দুটি কারণে আমরা বলেছিলাম যে তারা আল্লাহ আল্লাহ তালার এই আফালগুলোকে অস্বীকার করে মানুষের মতো করে দিয়ে তারা অস্বীকার করেছে যে না জান্নাত এবং জাহান্ন নাই এক নম্বর হচ্ছে তারা মনে করে থাকে যে যদি করা হয়ে থাকে কেন করা হয়েছে বিনাহুদা হুদে মানে বিনা কারণে কেন করলো বেহুদা কেন করলো তারা এটা মনে করে আমরা কখনো বলি না যে আল্লাহ তালা বেহুদাকে সৃষ্টি করেছেন কিন্তু হ্যাকমত জানা থাকতে হবে জরুরি এক দ্বিতীয় তারা কোরআন এবং হাদিসের কিছু নসকে নসের উপর তাদের সন্দেহ আছে শোভা সেই শোভাগুলি তারা পেশ করে থাকে আমরা এই দুটি জিনিসকেই নিয়েই আজকের এই পর্বে আলোচনা করব প্রথমত আমরা বলবো যে কোরআন এবং সুনার নস দ্বারা দেখা যাচ্ছে যে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা জান্নাত এবং জাহান্নাম তৈরি করে রেখেছেন এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ তালা কোরআন একদম বলেছেন অরিদ্দাতের আলোচনায় তিনি বলেছেন যে মোত্তাকিদের জন্য তৈরি করে রাখা হয়েছে আবার আল্লাহ তালা বলেছেন জান্নাতের আলোচনায় অরঈদ্যাত দিল্লিন আহ মনু বিল্লাহি জানা জান্নাত তৈরি করে তৈরি করে রাখা হয়েছে যারা আল্লাহ এবং তার রসুলফমান নাম সম্পর্কে আল্লাহ যারা সীমা লঙ্ঘন করবে তাদের ঠিকানা হিসেবে যাহার রয়ে গেছে অর্থাৎ সেটা তৈরি হয়ে গেছে বলে কানাত শব্দ ব্যবহার করা হয়েছে অর্থাৎ আগে থেকে তৈরি করে রয়েছে এবং সেটা কে কে মারা যাবে কাফের जहां तैयार जहां नाम जरा आ जहां नाम जिन आग टो जहां नाम जहां नाम जहां नाम আগুন আসার আগুনের আলো আলো গরম বাতাস আসার কারণে আমাদের দুনিয়ার বুকে আমরা কঠিন গরম অনুভব করি এবং সেখান থেকে ঠান্ডা আসার কারণে আমরা কঠিন ঠান্ডা অনুভব করি দুনিয়ার বুকে এই জাতীয় হাদিসগুলো আমরা দেখতে পাই অবশ্যই অবশ্যই অবশ্যই জাহান্নাম এবং জান্নাত উভয়টাই আল্লাহ আল্লাতালা তৈরি করে রেখেছেন এর প্রমাণ আমরা অন্য আয়তে পাই আল্লাহ তালা বলেছেন ওলাকাদ আন ওখরা আল্লাহ অবশ্যই অবশ্যই নবী দেখেছেন জিবরিলকে আরেকবার সিদ্দার্তুল মন তাহা সিদ্দার্তুল মন তাহার সীমার বরো গাছের শেষ সীমানার বরৈ গাছের কাছে জান্নাতুল মা যেখানে রয়েছে জান্নাতুল মা অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ আসাম যখন তিনি ইয়াতে গেলেন ইসরাউম মেয়েরাজে গেলেন সেখানে উঠার পরে তিনি জিবলিলকে তার পূর্ণ আকৃতি দেখলেন এমন জায়গা দেখলেন যে জায়গাটা হচ্ছে সিদ্দার্থুল মন সেই সিদ্দার কাছে ঘোষণা করেছেন শুধু কোরআন করিম না হাদিসে সুস্পষ্ট বলা হয়েছে যে রসুল্লাহ সাল্লা দেখেছেন জান্নাত জান্নাত তিনি দেখেছেন সিদ্দার মোলতাহার কাছে বোকারীয়সলিম এসে রসুল্লাহনে মালিক রাজি আল্লাহ বর্ণিত আসলেন সিদ্ধাত অর্থাৎ সীমানার সর্বশেষ সীমানার গাছের কাছে আসলেন তখন এই গাছকে এত রং তা সেটাকে ঢেকে ফেললো আমি জানি না সেটা কি অর্থাৎ আমি জান্নাতে প্রবেশ করলাম দেখতে পেলাম যে মুক্তার মাটিটা মুক্তার মুক্তার সেটার দানা রয়ে তার মধ্যে ওয়া তোরাহাল মিসক এর মাটি হচ্ছে মিস্কের এটাই হচ্ছে প্রমাণ দিলেন রসুল প্রবেশ করেছেন জান্নাতে প্রমাণিত হয় তাহলে তোলাশি তোমাদের কেউ যখন মারা যায় তখন তার উপরে তার সে তার থাকার জায়গাটি সকাল এবং বিকাল পেশ করা হয় কোথায় সে যাবে ইউ ক তখন তাকে বলা হয় হা যা মাত্তা এ হচ্ছে তোমার অবস্থানের জায়গা যতক্ষণ না আল্লাহ আল্লা তা তোমাকে পুনরুত্থান ঘটাচ্ছেন অর্থাৎ সেটা মানুষ কবরে কবরে থাকতেই মানুষ জানতে পারে তার জান্নাত কোন জায়গায় নির্ধারিত হবে কোথায় দেখে তাকে আল্লাহ আর যে তাকে এটা দিয়ে নিরশ করা হয় তার আর কোন কিছু পাওয়ার সুযোগ থাকে না অন্য এক হাদিসে আমরা দেখতে পাই হাদিসে বারাই ইবনে আজবরাজ বিখ্যাত সে সেখানে বলা হয়েছে ইউনায় ইউনায়াদি মোনায়দি মিনা তখন আকাশ থেকে ঘোষক ঘোষণা দিয়ে বলে আনস আবদি আমার বন্দা সত্য বলেছে অর্থাৎ যখন সে প্রশ্ন উত্তর দিতে পারে মান মার রব্যুকা ওমার দিন নবীকা তোমার রবকে দিন কে এবং তোমার জীবন ব্যবস্থা কি ছিল যখন বলতে পারে এবং তোমার নবী কে বলতে পারে তোমার রব কে ছিল বলতে পারে তিনটি প্রশ্ন উত্তর দিতে পারলে তখন উপর থেকে আকাশ থেকে ঘোষক ঘোষণা করে বলে আং সদা কবদি জাননা আর জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও তার জন্য কলাহা তি বিহা রসুল্লাহাম বলেন আর তখন আসতে থাকে সেখান থেকে জান্নাত থেকে তার জন্য আরামদায়ক আসতে থাকে আরাম আরাম আসতে থাকে আরাম ব্যবস্থা করা অতইভিয়া এবং তার সুগন্ধ আসতে থাকে অনুরূপভাবে জাহা নামের ব্যবহারও ওরকম বলা হয়েছে যে কী হয় সেখান থেকে তার কষ্ট এবং সেখান থেকে আসতে থাকে এবং সেখান থেকে গরম বাতাস আসতে থাকে সেটাও বলা হয়েছে হাদিসে বা রাহাইবনা হাজাবাদিও লনতে তাও প্রমাণ করে যে প্রত্যেকটি মানুষই এখনই যে ব্যক্তি জাননাতে যে ব্যক্তি জান্নাতে যাবার সে কবরে বসেই জান্নাতের সুসংবাদ পাচ্ছে সেখানদের অবস্থা দেখতে পাচ্ছে আর জাহান্নামে যে যাবার সে জাহান কবরে বসেই জাহান্নামের অবস্থান সে দেখতে পাচ্ছে এবং জাহান্নাম থেকে তার জন্য খারাপ খবর নিয়ে আসা হচ্ছে তার কষ্ট সেখানে সে অনুভব করতে পারছে অনুরূপভাবে বিভিন্ন হাদিসে এই বিষয়টি আরও এসেছে আমরা ইনশাল্লাহ আগামী পর্বে বিষয়টি আর একটু লম্বা করে আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ও আখানী আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম বরহম আল্লাহ ববরকাত